জামিয়া دار দারুল সাহেব প্রাপ্ত ঐতিহ্যবাহী নরসিংদী জেলা দিন خالص তিনি প্রতিষ্ঠান এর উদ্যোগে দুই দিন দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন আজ সমাপনী দিন পাঁচ ফেব্রুয়ারি দু উপস্থিত মহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মজাজু মু থেকে আগত আল্লাহের আশীন জাকিরিনাকিরিন্দিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগান স্নেহ ছোট ভাই ছাত্র বন্ধু মাসাজে বিভিন্ন শ্রেণী পেশার আল্লাহের কাজ বান্দা পদ্মারা রামে মা বনের সৃষ্টির মহান স্রষ্টার অবীনের দরবারে সহস্র কটি শকর যে মহন পুরা নমিন এই ফেতনার জমানে ভিত্তিতে সহিবার জন্য মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালীমা তস উচ্চারণ করি আলহামদুলিল্লা লক্ষ কান্স রাখলি তো এখানে একটাই দুইটা ছোট বক্স রাখলি টাকা না দিল সহস্র দরুদ ও সানাম সৈল মুরসালিন রহমাতুল্লিল আয় নিন شفيع المذنبين خاطب النبيين سيد الصقلين امام المرسلين شفيعه اعظم رسول اكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبريا اشرف الانبياء স্যদুল আ্বিয়া শফিএ মাকস আকা নামদার মদিনহদার আফতা মখ্র মৌজা সদুলখলোক হজরত মোহাম্মর রসুল্লাহ উপর। সল্লম বাকারা। সম্ভবত পঞ্চান্ন নাম্বার আয়াত করেছে বিশ্বনবী, শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াতুল নবী সন্্লম বাহু আলাইহ্লামের অমিও বাণী হাদিস শরীফের মধ্য থেকে ছোট এক টুকরা আমি আপনাদের সামনে পড়েছি আমাকে বলার মত আপনাদেরকে শুনবার মত্মত শক্তি সাহস আল্লাহপাল দয়ার নজরে দান করুন অন্তর থেকে বলিয়া আমি ওয়ান না কুম অবশ্যই অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব সন্দেহ তো নাই সন্দেহের বিন্দু অবকাশও নাই মিনাল হাউফ ভয়ের মাধ্যমে ওয়ান জোর ক্ষুধার মাধ্যমে ওয়ান মিনাল আম সম্পদের ঘাটতির মাধ্যমে ফুস জীবনের ঘাটতির মাধ্যমে ফল ফসলের মাধ্যমে সুসংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধারণকারী আল্লাহর রসুল বলেন আমি করে পৃথিবীতে কারো আদেশ নিষেধ মান্য করা পরিপূর্ণ হারাম সংক্ষিপ্ত তরজমা সংক্ষিপ্ত এবার অনুবাদ আমরা মনে করি পৃথিবীতে আল্লাহ অনর্থক বানাইছেন টাকার পেছনে দুনিয়া ঘোরে তো আমরা ঘরলে অসুবিধেটা কোথায় আসলে আমাকে অনর্থক বানান নাই এ বিশাল পৃথিবী আমি দুনিয়াতে আসার পূর্বেই ইনসান পৃথিবীতে আসার পূর্বেই জমিন ও আসমান সাত সাত বিশাল চন্দ্র সুবিশাল সূর্য পাহাড় পর্বত নদ নদী সমুদ্র পশু পাখি কীট পতঙ্গ বানাবার পরে আবাদ করার সুবাদে প্রথমে আল্লাহ পাঠালেন জিন আগুনের সৃষ্টি এক পর্যায়ে তাদেরকে শেষ করে পাঠালেন নূরের তৈরি ফিরিস্টা এর পরে পাঠালেন ইনসান আমাদেরকে আল্লাহ আল্লাহাদ বলেন বিশাল আসমান তোমার জন্য বানাইছি বিশাল সমুদ্র পাহাড় সূর্য তোমার জন্য বানাইছি অনর্থ এত কিছু তোমার পেছনে খাদ এম বানাই দিছি এমনি সবগুলো তোমার জন্য দুনিয়া কার জন্য কথা বলবেন হিজলাদের মতো না নারীদের মতো না চোরের মতো না কথা বলবেন মুসলমান দেশের মুসলমানের বীর পুরুষের মত এ দেশ আমার কোনো সন্দেহ নাই আমি এ দেশের মুসলমান দেশের মুসলমান নাগরিক অন্য জাতি কথা বলার অধিকার যা পাবে তার থেকে পচনক পইগুণ কথা বলার অধিকার এ দেশের মানুষ মুসলমান আমি পাব যদি আঘাত করা হয় তাহলে স্বাধীনতা খরম করা হবে শহীরাচারীর খাতায় নাম লেখা হবে এটা আমার বাড়ি যার বাড়ি তার মাস্তানি সবার বেশি থাকে মুসলমান দেশে মুসলমানেরাই মাস্তানি করবে মুসলমানেরাই বাহাদুরি করবে ভিন্ন কাউকে করার বিন্দু কোন সুযোগ দেওয়ার যাবে না কেউ যদি করতে চায় গলা টিপে ধরে ধরে রাখতে হবে এটা অধিকার আর আমাদের মুসলমানের গলায় হাত দেওয়াটা এটা বেইনসাফি ইনসাফি জুলুম অধিকার আদায় করা হক জুলুম করা পেইমানের কাজ আওয়াজ দিবেন শিয়ালের মতো নয় সিংহের মতো একটা আওয়াজ দিবেন যেন বেইমান পাঁচ আটা দালাল কালকে তের পাইবেন এই দালাল কিছু আছে কিনা আমার এই কথার বিরোধিতা করাই মানি ও মুসলমানের চরম মানুষরূপী পশু ইহুদির পাক্কা দালাল হিন্দুদের দেশ ভারত নিজের দেশ মনে করে গায়ের জোরের সুযোগ পেলেই মুসলমানের উপরে আঘাত আমার দেশ বাংলাদেশ মুসলিম দেশ কথাটা কোন মৌলবি মোল্লার না पृथिवीर स्वीकृत स्वाधीनत शेख मुजिबुर रहमान आंतर्जा सेमिनार ओसीमारे जालमयी भाषण देर्थीन आवाज दिए बोले पृथ्वी द्वितीय बृहतम मुस्लिम देश ছোট্ট দেশ বাংলাদেশ আকর্ষণ টঙ্গির ময়দান বাদ আমরা বলি না যে টঙ্গি না আসলে জাহান নামে যাবে যাবে এরকম আকিদ আছে নাকি কারো কিন্তু এটা আকর্ষণ এখানে গানজার আসর বসে বেপরদার নারী পুরুষের মেলা বসে গানজা খোরের আড্ডা বসে অতএব এখানে কি বসে জিকির তালিম তার বিয়ার কোরআনের কথা রসুলের আদর্শের কথা ঠিক তাহলে এগুলো খারাপ না ভালো স্পষ্টে যারা কথা বলবে বিনা দলিলে তারা ভণ্ড আসতে বললেন কেন এনে ওদের দালাল টালাল আছেন না কি কেউ আমার আশ্চর্য লাগে কি ভয়ে আপনারা চুপ আসেন ভিডা খাওয়ার অপেক্ষা আছেন আমি যে বললাম যারা দাওয়াতের বিরুদ্ধে কথা বলবে তারা পিনা দলিলে বন্ধ যারা হকানি প্রীর মাসায়কদের বিরুদ্ধে উজানির বিরুদ্ধে চর্মনার বিরুদ্ধে বাহাদুরপুরের বিরুদ্ধে কথা বলবে তারা পিনা দলিলে চোলাগান বন্ধ করেন টাইম কম আর এই স্লোগানে ভেজাল আছে বিশ্বাস করি না এখানে চিল্লাইতেছেন জায়গা মতো একলে লন্ডন ঘুমায় আর ঢাকায় মুসলমান মাদ্রাসার কোরআনওয়ালারা মার খায় জবাব দিতে হবে আপনার আদালতে মৃত্যু একবার হবে তবে কুত্তার মতো মরব না সত্য কথা বলার জন্যই কসম করে ময়দানে চালায় খাবো তারপর এই ভন্ডামি করব না অ্যালার্জির রোগ থাকলে ঔষধ নেও থিওরিক্যাল ঔষধও আছে প্রাকটিক্যাল ঔষধও আছে অ্যালার্জি যাদের আছে বয় বয়ে খালি চুলকায় আছে না হাফিজুর রহমানের বিরুদ্ধেও বহু চুল্কানি আসেন কথা কন না কেন চিন্তা করেন তো অহরহ কবিরা গুনা করতে সে করে আরে ভাই আমার বিরুদ্ধে কথা বলবে বেদাতিরা বন্ধরা আপনারা কেন আপনারা আরো গর্বও করবেন शत्रुदे कष्टे पौरव शोक अहंकारी तो प्राय जगह सवार बयान शुने सबा बहबे चीने वक्ता हाथे गार्जन नई आहले हकर भ खराब एर पर अंग मत नम्बर सारा किस बंदा मुरब्बी जोता टाइने किए আজকে তো এই ময়দানে বসার পরে আপনাদের বিরুদ্ধে যেই সরযন্ত্র চলতেছে নামাজে যান দেখেন ভেজাল আমিনের ঠেলায় মসজিদ গরম তারাবীর ভিতরে ভেজাল এরপরে বিভিন্ন সরযন্ত্রের শিকার আপনারা পীরের কাছে যাইও আপনারা মুশরিক ইলিয়াসি তাবলিক মানার কারণে সব জাহান্নামি बसले तो आलहमदुल्लू तिरप्ति तो पान पान ना, ना कि कथा लोक तो आवई बस लेना सबा शुने तो दुआ करार दरकार अपन हाँ शरियत अनुकूले जो भूल करी अपन तो वजीब आना संशोधन कराया क्या अपने की विशाल मुनाफिक खाता नाम लेखा एतो मुनाफिक हार यक क्या कबिरा गुना करार आल्ला भय नाई मरणे चिंता नाई चोखे पानी नाई আল্লাহ আমাদের হেদায় আদান করুন কুয়তে নে কি নদারি বদমকুন বরজু দেশ দোষতম্বে হতমকুন হকনদারে হল খালকা র रहमतुल्लाशंसा कर चुप थको किलो कथा बोलो नुप थ कारो बिुदे पेसने कथा तुम किबोरे कबीरा गुना खाए ना কেন ম্যাডামের সাথে বয়ে বয়ে আরেকজন আর গিবদ করেন এটাও তো কবিরা গুনা আল্লাহে দায় আন করুক आज मैदान खाली चतुर्मुखी ऐसी मुसलमान रसुलसुलहाल बात भाईजान कथा खूब चमत्कार मजादार उद्देश्य स्पर्श करा जाए बहुत सारा मुफ्तीसाबरा जा कम जानिना जुमर बयान शुने एकजन कलिजा लागज तो बेना দেশে তোর কয় দূর বেড়া হুজুরে কি জানে না হুজুরের সাথে কথায় পারবে এমন সন্তান কেনামতের আগের দিনও পৃথিবীতে আসবে না সমস্যা হইলো আমরা বেয়া না তো কথা বললেও ল্যাংটা করায় দিতে পারি সবাই আমি বললে চুলকানিয়া আপনি আকাম করেন দোষ নাই গরিবের বেতন মেরে জালিমের খাতায় নাম লেখাচ্ছেন সুদ খাইয়া নামাজ রোজা সব বাদ দিতেছেন মায়ের সাথে দৈনন্দিন জিনা করতেছেন এতে কোন দোষ নাই আমি তাই দোষ আর বলবেন সারা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে এক একটা স্কুল আছে নাই স্কুল গুলো কি ভাঙ্গানা বিল্ডিং অত বহু গ্রাম छात्रासाई मंगा पाई ना बांगेर मुसलमान दल बुझेना तरिका बुझेना चारगदे आलम डाके कैमने सारा देर पाई নতুন বয়ান দিয়ে বুঝেই তৈরব কথা বলেন আর একটা ঠেলামা ছিল বিবারে ঠেলাটা আগাইতে পারল না কথা গণ না কেন আমার কোরআনওয়ালা ছাত্র বিবেড়িয়ায় রক্ত ঝড়াবে আর মুসলমান চুপ থাকবে এটা বাংলাদেশের মুসলমানের চরিত্র নজর হাজারো প্রাণ চলে যাবে তারপরও পেইমানের সামনে মাথা নত করা যাবে না আল্লাহ আমাদের শক্তি বাড়াই দিন একটা জোর আছে তো এই জোরের ঠেলায় আমরা হিন্দুদের মতো সুযোগ পাইনি ফিডামু না কাউকে মারব আঘাত করবো গালাগালি কেন আমরা কোন চোরে তো দেয় না এই জমিন থেকে দিকে বেজার শিয়াল ভাগছে কারণ শিয়ালও এত মুরগি জীবনে খায় নাই আল্লাহ আমাদের যা খাওয়াচ্ছেন কথা বলেন না কেন তাহলে খাওয়নের অ্যাকশন আসেনিটার কেন কেনর জবাবটা রেকর্ড করে ঘরের মধ্যে রাখবেন এলার্জির কিছু ঔষধ হয়ে যাবে কেন আমরা দিব না পারি না আরে পারি না মানি मुसलमान रेस्टे जमीन थे दलाल बेदात शुद्ध वाली দেযা দুবি মেজাজ নিয়ে যদি বাশের লাঠি নিয়ে রাস্তায় নামি এই জমিন থেকে আমরা থেকে ভাগাইতে এক ঘন্টা সময়ের ব্যাপার আমার বিশ্বাস হয় হয় না ওই যে আমরা আদবোয়ালা মানুষ তো আমরা মার খাই কাউকে দে না কেন জবাবটা ভালো করে রেকর্ড করে বাড়িতে নিয়ে যাবেন আল্লাহর কসম আমরা পিয়াদবের ঘরে জন্ম নেই নাই আমরা উগ্রবাদী নয় আমরা জঙ্গিবাদী নয় যে কারণে আমরা আদবওয়ালা মানুষ মদিনা নবীর আদর্শের উন্মত মার খাবো দিব গালি শুনব দিব তবে কত খাবো আনলিমিটেড না খেতে খেতে যখন পিঠ দেয়ালে থাকবে তখন আর পিছনে তাকাবার সুযোগ আছে তখন মুসলমান সামন দিকে আগাবেন কঠিন ভূমিকা নিয়ে আগাইতে গিয়া সমস্ত নাস্তিকার বেইমান গুলোকে জিন্দা কবর দিয়ে সে ব্যাস চালাবে আলে ভাই আমার কথাগুলো কি দলীয় ভাবে বলতেছি না ইমানের দাবি হিসাবে এই জমিনে সকল অপরাধীদের বিচার হয় কি না এজন্য আলাদা ট্রাইব্যুনাল আছে কোন দল বুঝি না যারা করেন আল্লার কদমে মাসজিদে যারা বলেন আমি নবির উম আপনি যেই দল করেন আমি বিশ্বাস করি আপনি আমার কলিজার বন্ধু বেজাল থাকলে পায়ে দুই রুঝাবো তবে গালি দিব না গালি দেওয়া আরাম কবির গুনা যারা গালি দেয় এদের রক্ত টেস্ট করা উচিত আল্লাহ আমাদের সবাই জবান হেফাজত করুন আল্লাহ এই আমাদেরকে আমরা আদবের জিন্দিগি নিয়ে চলতেছি বেদীমূলক আচরণের ফিকির নাই যে যেই দলের লোক হন না কেন আপনি আমার বন্ধু আপনার দল করতে গিয়া টাকা পাইছেন বাড়ি পাইছেন এই মায় দলের বিরুদ্ধে বললেই চান্দি গরমের দলের পেছনে সময় গিয়া মাঝে মাঝে জীবন ও দেন যেই নবীর আদর্শের কারণে বাচ্চার চেয়ারে বসি সেই নবীর বিরুদ্ধে কথা বললে কি কষ্ট আমি অতএব কিলাকিলি নাই ইমানের দাবি सकल अपराधी विचार जेहतु हुरुदे धर्म जरा कथा बोलने दाबी मुसलमान सरकार बाहदुरे सरकार हिंदुतुल्लेत कत आगे yeah! कथा ना क्या yeah! मुसलमान सरकार बाहदुरेमान दबी अपन बुद्धे कथा बला हमें तरह विचार हो कठिन এবং আপনি আলাদা একটা ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনাল এই জমিনে প্রতিষ্ঠা করুন এবং সেই ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি কোনো গানজাখর বেইমান হতে পারবে না ধর্মীয় অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি হবে এই জমিন বাংলার মাথার তাজ বড় বড় ওলামায় করাম তাদেরকে আপনি সুপ্রিম পাওয়ার দিয়ে দিবেন আপনার ভিন্ন অপরাধ ট্রাইব্যুনালে সকল অপরাধী দেশবিরোধী দেশদ্রোহী স্বাধীনতা বিরোধীদের বিচার হবে আর ধর্ম দাবিটা রাজনীতির দাবি না ইমানের দাবি কোন বিশ্বাবের দাবি কোন দলের দাবি না ইমানের দাবি এই দাবিতে যারা তাদের দুর্বল আল্লাহ আমাদের ইমান সবল করুন কিছুটা রাগ করতেছেন যে বয়ান শুনতে আসলাম কি এই শুনছে আর কি বয়ান নাই কি বলেন শ্বশুর বাড়ি রুগীর মাথায় গেছে গরমে তুমি ভালো ডাক্তার ঔষধ দাও পাতলা আলাপ করা কেন আসলে সমস্যা আমার সার্টিফেকের দুর্বল বুঝেন मानुषर रूहानी रोगे औुषद कुरान हाथी अनुकूले बयान मेवाईय दान कर गाला गाली काफेर काफेर काफेर आबू हानीफा मुशरिक तबलिक अलारा काफेर पीरमे अलारा काफे মাছার যারা মানে কাফের আওয়ামী লীগের কাফের আমরা দল দরকার কঠিন মানে বিশমিল্লা সারা ফিদা দরকার গাজীপুর ঢাকা ফিডাবি সমস্যা কি মেহরা উপরে আছে পিলার এলেখা লাহাম্মানের এলেখা হলো মুহাম্মদ আহলে হাবিস কোরআন মানি হাদিস মানি কোন পীর মানি না কোন তাব্লিক মানি না তারা গিয়া বলে তার ভাঙ কেন বলে কালেমা কুফুরি কালেমা আওয়ামী লীগ তাহলে এই কালেমারে বলে কুফুরি তা আপনারাও কাফেল বিএমপির কালেমা আলাদা তাহারাও কাফেল কথা হন না কেন আবার আপনাদেরই সভাপতির চেয়ার দিলে সব ভুললে যান অথচ চেয়ারে বসায় যে বার দেয় খবর নাই আপনারা কাভের মানে গাজীপুর চৌড়া তার সামনে এলাকায় এই কালেমার বিরোধিতা করার কারণে ব্যাপার কি রসুল এখান থেকে আমরা পরিচয়টা নিয়ে নিলাম ला इलातर्को बहाल विश्वास दुनिया मास्तानी सेहूदी तेतरी कटि देवदेवी पूजाधारित हिंदू मान আবু জাহাল আব্দ সাইদা ফেরাউনের বিতর্ক হল মোহাম্মদকে নিয়ে আল্লাহ সব্দ নিয়ে বিতর্ক ছিল না নাও যারা মোহাম্মদ শব্দ নিয়ে বিতর্ক করে বুঝতে আমাদের মতো বাকি নেই তারা সেই আবু জাহাল ফেরাউন কেহদিয়ার খ্রিস্টানদের নব আবিষ্কৃত পাক্কা দালাল আল্লাহ হ্যাঁ মেয়া বসেন স্লোগান দিয়ে না আমি চলে গেলে পরে দিয়ে এক জায়গায় বোঝা কি আল্লাহ আমাদের হেদায়াত দান করুন এ দুই পরীক্ষার হল আলোচনার ফাঁকে যদি সুযোগ হয় আরো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ আমার হেদায়তের জন্য আপনাদের হেদায়তের জন্য বা হেদায়তের জিম্মা কেউ না আল্লাহ আমরা আশাবাদী কি আশাবাদী আল্লাহ কি অনর্থক বানাইছেন আফা হাসি তুম আন্না আফ হসিব তুম অন্য মা অনকুম ও অন্নকুম ইলাই না তু যাও আল্লাহ হে দুার তোমরা কি ভেবেছ আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে অনর্থক বানাইছি না না ভেবেছ আমার দরবারে না এমনটাও না আমি অবশ্যই অবশ্যই মহা উদ্দেশ্য সামনে রেখে বানাইলাম এবং একদিন আগে পরে আমি আল্লাহ দরবারে সকলের হাজিরা দিতে হবে কেন বানাইছেন আল্লাহ এই পোকাতায় বারবার আমাকে প্রশ্ন করে আল্লাহ মুসা নামের মানুষ কেন বানাইছু হাকি কত সে তু দু খবর হুনিয়া কিনিয়া যুদা বস বাহর কে বসি বা খুদা বাস চিস্তুনিয়া আজ খুদা কাুদ নে আল্লাপাক বলেন আমি অনর্থ তোমাকে বানাই নাই দুনিয়া বানাইছে তোমার জন্য তুমি দুনিয়ার জন্য নয় দুনিয়া আমার গোলাম আমি দুনিয়ার গোলাম না টাকা বানাইছে আমার জন্য আমাকে টাকার জন্য বানায় নাই ওতে টাকা আমার পেছনে ঘুরবে আমি টাকার পেছনে ঘুরবো না क्ति होप्न ऐले देखा कबरे आजावड़ी जाग्रासा देशा जड़ी हजूर मापट सैया পুরা কোটি কোটি টাকার দাম এই জায়গা মাদ্রাসায় দিয়ে টাকার জন্য আমি না আমার জন্য টাকা তা আমি টাকার পেছনে এত পাগল ইলাম কেন টাকা আমাকে খুঁজা দাঁড়িয়ে যাইতে পারে না যেই বান্দা আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ বলেন আমি অনাথ বানাই নাই কেন বানাইছেন আল্লাহ আপনার কাছে আমাদের প্রশ্ন আল্লাহ পাক বলেন আমি কেন বানাইলাম এক নম্বর জবাব হলো জিন্দা বলি সাদুদ আমি বানাইলাম এই বাদাত করার জন্য এই বাদাব ইবাদ ব্যাপক শব্দ নামাজ না রোজা রাখা ইবা বলে না দেখতে কান দেখি কুলার মত আর একন্ড পাও দেখে বলে হাতি একটা খামের মতো আর একন্ড হাতির সুর দেখে বলে একটা রশির মতো আর অন্ধ হাতির পিঠির উপরে হাত দিয়ে দেখে একটা ঘরের মত। বলে নারে মতো হাতি না খামের না, ঘরের মতো না তোদের সব কথার সমষ্টি নাম হলো হাতি না কামেল না না জিহাদের হাতের ময়দানে চিললেন তা ইবাদাতে কামেল না না এগুলো প্রত্যেকটা ইবাদাতের অংশ কামেল যদি করতে চাও দশটা সাবজেক্ট এ পরীক্ষা দাও নয়টা সাবজেক্টে একশো নাম্বার পাইলা একটায় পাইলা মাত্র পাস না একশো লাগবে না পঞ্চাশ ও প্রায় প্রত্যেকটা সাবজেক্টে যদি বিনা পারদ্বন্দ্বিতায় তুমি পাস পাসীর উম্মাদ জিহাদের ময়দানে চিল্লে তাহলে জিহাদে পাস করছে তেত্রিশ পাইছে ত্রিশ ফেল অথবা জিহাদে তাবলিগে আছে লাইনে নাই ফেল অনবির উম্মাতেও সময় দিতে হবে জিহাদের ময়দানে আলেমরা ডাকলে তখন বাতিলের বিরুদ্ধে লাঠি নিয়া নামতে হবে কথা বল না কেন কিসের ভয় করিতেছ কিসের ভয়ের মুমিন আল্লাহ যে আমার কত আপন কত শক্তিওয়ালা তোমার কি মনে পড়ে না ইউসুফ নবীর ওই আল্লাহ কি এখন নাই শক্তি দুর্বল মুসানবির হেফাজতের জন্য নদীর মধ্যে রাস্তা বানাইছেন ওই আল্লাহ নাই তাহলে কেন ভয় পাও। उन बेईमान कई कई नमरूद नाम कई कई कई कई कई डाता डब्ल्यू मुस्कान कई मास्तानी सेहंकारी चूड़ जो है আসমান থেকে ভয়সালা যদি হইয়া পড়ে জমিনওয়ালারা ফিরাতে পারবে না বিমানে ভাড়া মেহমান ভাইরা আমার কিসের ভয় আল্লাপ বলেন আমি ইবা দাতের জন্য বানাইছি রিমিন এই বাদাত বান্দা জীবনে যা করবে যা বলবে সব কান্না করা ইবাদত মুমিনে যদি হাসি দেয় তাও মুমিন যদি ব্যবসা করে ইবাদত মুমিন যদি কাউকে বন্ধু বানায় ইবাদত মুমিন কাউকে दुश्मन ভাবলেও তাও ইবাদত বিনা শর্তে না দুইটা শর্তের বিনিময়ে কাজা, আমি নামাজ পড়ে ইন্না সলাচু কি ওয়া ও মামা মাতি ও আমাতে আরো আস্তে করে বলেন এই তাকবির পাওয়ার সহ্য করতে না পেরে কৌর গোবিন্দ সাইস এই তাকবীরের পাওয়ার সহ্য করতে না পেরে বেশ আস্তিমা পোরকালয়ে পলাই কথা বলেন না কেন আজ যদি তাকবির ঠিক রাখেন सब पेमान गोन पालानी देव लाशे जमीन क्यों पाठाज़ाना भेतरे हालाल रास्ते चलान तौफिक दान कर प्रचंड তারপরও মোহাম্বতের নজর দোয়ার জন্য দৌড়াচ্ছি কারণ আপনাদের সবার যেই দোয়া দরকার তার থেকে তেরো গুণ দোয়া আমার বেশি দরকার ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন মোনাফিক কত বড় নাম্বার সারা বেআদব কত বড় বেয়াদব হলে আবু হানিফাকে গালি দেয় रास्ता दिए चलते छोट बा सामुदीक चलते हटात कर আসার খায় পরে গেলেন উঠানোর জন্য বাচ্চা দেখে আমার টেনশন টেনশন করেন আমি বাচ্চার হাত পাংবে পা সমস্যা নাই কিন্তু আপনি আবু হানিফার যদি অ্যাক্সিডেন্ট হয় গোটা দুনিয়া শেষ ইমাম মুসলিম বোহানি ফাও বুহানি ফা বুধ ইমামে বাসফা আসে রাজে উম্মদা আল্লাপাক বনেবাদের জন্য বানাইলাম জন্য এক নাম্বার এবার তা আমি যা করব যা বলবো সব আমার আল্লাহকে খুশি করার জন্য আর যা করব যা বলবো সব হবে আমার মনের মতো না না সব হবে মদিনা বলা নবীর তরিকায় চুল কেমনে রাখবি কেমনে কাটবি রে বাংলার মুসলমান নবীর তরিকা আ আঙ্গুলের নামে কাটবা কেমনে রাখবা শেখানো নবীর তরিকা পোশাকাদি আদি কেমন হবে তাও নবীর থেকে শিখো মাস্তানি দাও নাই সেইটা জায়জ নাই আওরায়া নবীর তরিকার উপরে চলো অনবীর আল্লাহ পাকের মোহব্বত নিয়ে সব করতে হবে আমি বয়ান করি বয়ান শুনি আমি ব্যবসা করি যা কিছু করি কার জন্য আল্লাহর জন্য যদি কোন ব্যবসায়ী ব্যবসা করে ও নর এলাকার ব্যবসায়ীর দল দোকানওয়ালা আল্লাহর মোহাম্মতে যদি কেউ ব্যবসা করে দোকানে সে কখনো লেখবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যারা লেখে তারা হল পাঠ আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক এই যে বাদ পা সন্দেহ নেই বরং যারা আল্লাহর মোহাম্মতি ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত হয় ও নবীর উন্নতির দল কোন মানুষ যদি বিপদে পড়ে তোমার কিনা সম্পত্তারে ফিরে দেয় দোকানওয়ালা ভাই তুমি যদি টাকা ফেরত দাও মদিনাওয়ালা গুলাম ও সিদ্দিক ও সলি পায়গম্বর বলেন সবভাবে যারা ব্যবসা করবে নবী সুহাদা সিদ্দিকিনের সাথে জান্নাত পাবে হালাল ভাবে ব্যবসা করে নামাজ সারে না পেপার দেয় চলে না এরকম লোক নাই ব্যবসা কম হয় যদিও দেখা যায় কম তবে বরকত অনেক বেশি ভাইরা আমার এবারের জন্য আল্লাহ বানাইছেন দুই নাম্বার কারণ আল্লাহ কেন বানাইছে কথা অনেক ছেড়ে দিলাম দুই নম্বর কারণ আল্লাহ বলেন আল্লা দি কল মা বলু আকুম আইও কুম আামালা ওহুয়াল আজি জফু কলমে জিন্দু আনে হাক হেকমত উলসল মহিল কুরু আনে হাক তখন সরু আফ মু আল্লা পারেন আমি কেন বানাইলাম একমাত্র পরীক্ষা করার জন্য কি করার জন্য পরীক্ষা করে আল্লাহ জানতে চান কারা জান্নাতি কারা জাহান্নামি প্রশ্ন হয় আল্লাহ আপনি কি পরীক্ষা করার আগে জানেন না কারা জান্নাতি কারা জাহান্নামি জানেনি তাহলে আল্লাহ কেন বলেন পরীক্ষার মাধ্যমে যাচাই করব কারা ভালো আমল করে জান্ন আর কারা খারাপ আমল করে যায় জাহান্ন আল্লাহ তো আগে থেকেই জানেন তবে পরীক্ষক যারা পরীক্ষার্থী যারা তাদেরকে জানাবার জন্য আল্লাহ এই সিস্টেম করলেন আমি জানি কে জান্নাত কে জাহান্ন কিন্তু তুমি তো জানো না তুমি কোথায় যাবে পরীক্ষা দিয়া নিজের পেপার দইখা নিজে আমল দই খাওয়া বৌতে পারো তুমি জান্নাতের উপযুক্ত নাকি চাহান নামের উপযুক্ত ইন্নালি এই ভাই উঠা বসা করেন কেন বললাম তো বেশি রাত হবে না আর আমি যে কত অসুস্থ তারপরে তো আদম রক্ষা করার চেষ্টা করতেছি কেন এত লোক ফেললে এই বদ অভ্যাসটা যায় না আল্লাহর কাছে বলতে পারেন না তুমি আমার অভ্যাস ভালো করে দাও আমি তো কাবার গিলাপ আল্লাহ আমার মেজাজ একটু গরম দিও अरे भाई अपनारो आ डेबं गोपन रखले ओसद पा रोग भाद नम्बर कारण मानू बनाबार एकम्र परीक्षा करार्जन बनाई एखे अनेक आलोचना सेटेम कमन है আল্লা বলেন পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা হবে এক নাম্বার মিনাল মাধ্যমে দুই মাধ্যমে, তিন নাম্বার অনাকিম সম্পদের ঘাটতির মাধ্যমে চার নম্বরে অল আংফুস জীবনের ঘাটতির মাধ্যমে পাঁচ নাম্বার অস ফল ফসলের ঘাটতির মাধ্যমে এই পরীক্ষায় যদি পাশ করতে চা একটা পুঁজি লাগবে পুঁজি লাগবে যে পুঁজি না থাকলে আল্লাহর কসম লবীরা ওই পুঁজিটার নাম অল্প ধৈর্য কি না ঘুমাও সন্ধ্যা পুঁজিটার নাম কি আপনার একটু জোরে কথা বললে আমার কাছে ভালো লাগে জোরে বললে কি ট্যাবলেটের পয়সা লাগবে ঘুমায় ও ঘুমায় এত ঘুমান ঘুমাইলেন জীবনে একটা রাত না ঘুমাইলে কি হবে আল্লাহ কবুল করুন বারো বারও এখন একটু পারছে তুমি এটা কমাইছো কেন বিল নষ্ট করে দিন হুল্ডার জোয়া করো আল্লাহ সাউন্ড ভালো করে পরীক্ষা ভাইরা করবেন। এই পরীক্ষায় পাশ করার জন্য যেই পুঁজি লাগবে সে পুঁজির নাম কি সবাই বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করু দরজা চিনি আনব আর যদি আমার দেশের মানুষের মধ্যে ধৈর্য থাকত তাহলে মুসলমান মুসলমানের কখনো গালাগালি করতে পারত না যদি ধৈর্য থাকত মুসলমান মুসলমানের বাড়িতে আগুন জ্বালাইতে পারত না বড় দুঃখ হয় আজ আমার দেশে মুসলমানের দুশ্মান বেইমান না মুসলমানের দুশ্মান মুসলমান আরে ভাই পত্রিকায় দেখছেন আপনারা কয়েকদিন আগে মা নিজের আপন সন্তান রে ছয়তালা তলার থেকে তালা থেকে ফালাইছে। এ হলো সন্তানের মা এই হল মুসলমানই প্রেমের বন্ধনে আবদ্ধ হইয়া রাজধানীর বেদোবা বেশনিমার মতো আর একটা লম্পটি অসভ্য হায়ান ও ইসি নামের মেহতা নিজের আপন মা বাবারে হত্যা করে ফেলল কি দুঃখ এ হল আমার দেশের বড় কঠিন ধৈর্যের পরিচয় বড় দুঃখ হয় আসলে ধৈর্য নাই ধৈর্যের পরও তা আমকে আমতের ময়াদে আল্লাহ ধৈর্য দারণকারীদের বলবে আয় তোরা বিনা হিসাবে জাননাতে যা ইং অফ বিচর হোম আচর হোম বি গা হিসাব লাগবে না যা জানাতে যা কেমন ধৈর্য ধৈর্যের পাহাড় করে গেছে পয় ইব্রাহিম বেইমানের ঘরের বেইমান নমরুদ ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফালাইলো সহ্য করতে না পের ওদিকে ইব্রাহিম নিজে আল্লাহর পরিচয় পাওয়ার মতো কোন সহযোগিতাই নাই নম্রুতদের স্বপ্ন দেখা পাগল আগুন দেখলাম ঘুমের ঘরে আগুনে আমার জ্বালায় দিছে দেশ গণকারীর পন্ডিতরা তাড়াতাড়ি গণনা কই কোন জায়গা দিয়ে আবার আগুন লাগে গণকারী পন্ডিতেরা বলে আগুনওয়ালা পাওয়ার নিয়ে এক পুরুষ সন্তান আবির্ভাব হবে এই সন্তান নবুয়ের আগুন দিয়া তোমার কুফরি সব জ্বালা দিবে নমরুদ বলে তারি ঘরে যুক্ত করে দাও কেউ স্বামী জানো স্ত্রী নিয়ে ঘুমাইতে না পারে আর ছেলে আসলে সাইজ করো রাখে আল্লাহ কত বেইমানেরা চক্রান্ত করল না না টাইটানিক জাহাজ বানাইছে বেইমানের বাচ্চারা চ্যালেঞ্জ দিছে এই জাহাজ কোন তুফানে ভাঙবে না এক ঘন্টা समुद्रे मध्य से जहाज चल बरफे पहाड़े आघात लेकर सागर तुम्हारा बंद कर षड़ते कित तद्रासा से बीरिया मद्रासा बंद कर কথা কন্যা যত পাদা দিবে ততই বাড়বে কারণ এটা সিস্টেম নাহমদের কাছে না পাগল হয়ে গেছে লোকেরা বলে এতদিন থেকে আল্লা বলেছে এখন পাগল তো দেখে খবরদার দেখবা না কেনা দেখবো জোয়ারের পানিতে বাদ পানির জোর যেমন বেড়ে যায় ইমানদারের ইমানের ঘরে আঘাত করলে ইমানদারের ইমানের পাওয়ার বেড়ে যায় যত তাবলিগের গেল তত বাড়বে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে যত আন্দোলন বেশি দিন বাকি নাই প্রত্যেকটা ঘর একটা কৌমি মাদ্রাসা হবে কারণ এটার বাড়তি জ্বালাইছে আমার নবীরা এর বাতি কে জানাইছেন বন্ধ করা যাবে না কশন আছে গলা ফাটায় লাভ নাই যদি কোরআন বিদায় দিতে পারো তাহলে মাত্রা সাহেব হয়ে যাবে কি আর কোরআন যদি বিদায় করা না যায় তো ফাও গালাগালি করোনা ভাই বিদায় মাদ্রাসা করা যাবে কারণ আমরা তো কারো ক্ষতি করি না আমরা প্রত্যেকটা পদে পদে সরকারের উপকার করি চ্যালেঞ্জ কোন বাগের বাচ্চা থাকলে গ্রহণ করো আমার পদে পদে আমরা দেশের উপকার করি দেশপ্রেমিকের পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে এদেশের দেশের না আলে আমরা প্রথম সারিতে পাস করবো হিংসা কোন বাগের বাচ্চা দাঁড়ায় পারলে চ্যালেঞ্জ নেও না एक परीक्षा करे तो देखते कोल्लायोलम सरकार बर आल्ला सहगतिकर कार अंग चिल्लान कारण सरकार हजार उपकार होने सम्पद रक्षा हो बुझान टाइम नहीं ভায়রা আমার আল্লাপাক পরীক্ষা করবেন বলে ধৈর্যের পরিচয় সামনে আগাও নমরুদ বলে ইব্রাহিম আসতে পারবেন আল্লাপাক বলেন যেখানে পাগের ভয় সেখানে এরা পহায় আজরের ঘরে চলে আসলো ভাইরা আমার নমরুদ এবার ইব্রাহিমের অবস্থা আলো করে জানে না মেলায় যাবে পূজায় যাবে খোদার কাছে কি এখন আছে কেমন খোদা বিক্রে সব হুদা বান্দায় খোদা বানায় কেমন খোদা বুঝেন আমি আর হেরায় এক খোদা বানাইছে বান্দায় এবার বুঝেন কোয়ালিটি কেমন এই মসজিষে বসলে বললে আমার মত হাফিজুর রহমানের পজিশন নিচে যাবে মানুষে কয় না বেডা কথা পেলে আর নজু থাকবে না না? তো কোন কাদা লাগায় এই যদি বলি তো অজু থাকবে না এখনো দাঁড়ায় না কারণ রুহু ঢুকে নাই এবার খোদার ভিতরে রুহু ঢুকায় মান্দায় কেমনে কয়ে সাইজ করা পাশ তখন পিছনে তার করায় দিছে ঢুকায় দিছে খোদায় তারায় গেছে রুহু ঢুকলো মাত্র এবার নাম দিছে মনসা দেবী শীতলা দেবী ফল সারা রাত দেওতা কষ্ট করে অবা নেই শীত তাদের আকিটা শীতলা দেবী যদি একবার মা কই যাই দেয় জীবনে কলের আয়ের ধরবে না লক্ষিত উদ্যবি যদি একটু রহমতের দেয় জীবনে আর গরিব হবে না সারা রাত কান্না করে দেখে খোদার চোখে পানি নাই খোদার জন্য এত কাটলাম তার চোখে পানি নাই এইবার মেজাজ গরম করে কয় যে পারু হুকাইছে এটা দিয়ে ল্যাংডা কইরা সাইজ করুম আইতে আছে জোবা দশ হাতের হোদা কারণ এমন সন্ত্রাস আমার জনগণ দুই হাতে হবে না দশ হাত দিয়ে ফিরান লাগবে আমার এইবার বড়োর কাঁদে কুরাল নিয়ে চলে গেল শেষ পর্যন্ত সন্দেহ করল অগ্নিকুণ্ড সাজাইয়া আগুনে ফেলল ইব্রাহিম নবী আল্লাহর সাহায্য কামনা আল্লাহ আল্লাপাক ইব্রাহিমের ধৈর্যের পরিচয় আগুনটারে ফুলের বাগান বানাইছে পরিচয় বড় কঠিনুসিরু আর বড় কঠিন ইন্ন হির ধৈর্য ধারণকারীর সাথে আমার আল্লাহ আছেন ওয়াস আলা মায়া কুলু না হজরম জামিলা ধৈর্যের এত চমৎকার সফরে সিরিয়ায় বিশ্ব সুন্দরী সারাকে বিয়ে করে চলছে বয়স অনেক হয় কিন্তু এই ঘরে কোন সন্তান নাই কোন নাই धारण कर इब्राहिम धारण कर रूम ढुकया अवैध किस नियत कर लो इब्राहिम नबी बोलें मालिकारीबी जान सत्यर उपरे आघात ना पड़े আল্লাহ বলেনি প্রায় টেনশন নাই এখানে পয়সাই তুমি নি চোখের পাওয়ারে দেখবা হাত বাড়াইছে জাদু লাগাইছো নবীর বিবি বলে না না আমি কোনো জাদু দেই নাই তাহলে আমার হাত ডাকা হলো কেন আল্লাহর নবীর বিবি বলে হাত পাকা কেন জানি জানিনা আমি কিছুই বলি নাই তবে এতটুকু কারণ সন্ত্রাসী যদি হয় জায়গা মতো ভয় পায় আমাদের সন্ত্রাসী চাঁদাবাজ দুর্নীতিবাজেরাও কিন্তু হুজুর ভালো করে কারা খাতি খাতিওলি তাদের চিনে গোপনে হাতিয়া দেয় দোয়া নেয় এই জন্য বর দোয়া করলে ওরা তাড়াতাড়ি মরে না কেন ওরা মাদ্রাসায় টাকা দেয় এতিম খানায় সহযোগিতা করে গোপনে হাতিয়া দেয় মাঝে মাঝে আমারও দেয় হজুর দোয়া করেন মরে কে আরো বাঁচবে বুড় হয়ে গেছে এর বড় মরে না ভাইরা আমার নৃত্য ভয় পাইছে কয় নবী কই এইবার ইব্রাহিম নবীরা আর বলে আপনার বলে কোন ইব্রাহিম নবী এবার দ্বিতীয় বিবি হাজরা কিনিয়া রা আল্লাহ দরোবারে দোয়া করলে এত বছর একটা সন্তান পাই না जदिओ ची सार्टिफिकेट नमे नहीं रसुलर आदर्श कारण अल्लाह के सम्मान दान कर দুনিয়াতে আমাদের মতো সম্মানে শান্তিতে দ্বিতীয় কেউ না আল্লাহ অবশ্যই আল্লাহ একটা সন্তান দিলেন নাম রাখলেন ইসমাইল বুড়া বয়সে সন্তান পাইয়া মনটা খুশি না বেজার প্রমাণ যার ছেলে মেয়ে হয় না নাতি পাইলে মন্ডা বড় খুশি দেখছেন বুড়ো হয়ে গেছে নাতির প্রতি মায়া কি মা বাবা দমক দেলে দাদা দৌড়ে নিবে মায়েরা আবার এত মহাম্মতের সন্তান ধৈর্য কাকে বলে অপরদার অন্তরালের মা বোনের আসুলো আসেনি মায়েরা আমার শুনো আল্লাহ রাগ ইব্রাহিম হাজেরা আর ছেলে নিয়ে আনন্দ করা যাবে না বনবাসে নির্বাসনে দাও বলবেন আমার কেন কোন কেন চলবে না বুঝে আসুক না আসুক আমরা সব কথা মানি চোরের ঘরের চোরায় কয় কোরআন অর্থ যদি না জানো পরে কোনো লাভ নাই আমার আমি অর্থ জানেন না পড়তে আর জানেন না আল্লাহর কোরআনটা যদি খুলে খুলে বলেন হাজা কালাম এটাই তো আমার আল্লাহর কালাম এটাই তো আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছে এটা বড় মজার কোরআন আমি কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম অর্থ জানা লাগবে না তুমি পড়তেও যদি না পারো আল্লাহর কালামটা দইরা যদি আফসুস করো আল্লাহর কসম আমল নামায় স্বভাব হবে ই কালাম জিন্দা কোরআন হাকীম হিকমত এই অলমা সব ভাঙ্গা রাস্তা লইয়া আল্লাহ কিলাকিলির দরকার নাই কি বলেন আল্লাহ জায়গা প্রশস্ত করে দিন আমিনেও তো ভেজাল লাগছে জোরে কম চিন্তা করে আবার টাকা লাগেনি এবার আদরের শিশু সন্তান ওই সফা মারোয়া পাহাড়ের কিনারায় পিবি হাজারে রেখা কিছু রুটি আর পানি রেখে ব্রহীম বলে বিদায় ইসমাইল কেরাইকা বিদায় কোন কিচ্ছু নাই জঙ্গ্রাহিম যখন বিদায় নার নবির ইসমাইলের মা হাজার চোখের পানি বের হয়ে গেল দৌড়ায় গিয়া ইব্রাহিম নবীর হাতটা ধরে বললেন ও পায়গম্বর ইব্রাহিম এই শিশু সন্তানটাকে নিয়ে আমাদের এখানে আমার পাকের আদেশ এই কথা বলার কারণে হাজারার চোখের পানিগুলো বের হওয়া শুরু হয়ে গেল হাতটা দৈরে কান্না করে বলে উপর रकार नुदु दुआ कईरे डाल धर्य दाँट कर शिशुबा इस्माइल एर खबर दिए আমি হাজার আপনার একটু দেখবে কারণ রুটিও দুটো পানিও থাকবে না ইব্রাহিম নবী কান্না করতে করতে বিদায় পাহাড়ের ওই পারে গিয়া হাত দিলাম আলার কাছে দোয়া করে মালি আমার সন্তান ইসমাইল আর হাজার কেউ নয় মানুষ নাই বসতি নাই জঙ্গল আপনি দয়া করে আমার তিনটা দাবি পূরণ করবেন এক নাম্বারে পানির ব্যবস্থা করবেন ক্ষেত ফসলের ব্যবস্থা করবেন মানুষের ব্যবস্থা করবেন রপ্তানা ইন্নি আসকানি বিওয়ার আল্লা তরোবর ইব্রাহিম নবী কান্না করে তোয়া করে বিদায় ইব্রাহিম আর খবর নাই এদিকে হাজার ইসমাইলের দশা বড় করুণ হতে না চলছে ইসমাইলের ক্ষুদা নিবারের জন্য মায়ের বুকের দুধ নাই ইসমাইলের কান্নার আহ ধৈর্য ধৈর্য এইবার মা হাজারা ইসমাইলের দুধ দিতে না পাই এক সময় জিব্বাটা মুখে ঢুকাই দিছে এক পর্যায়ে দেখা গেল হাজার জিব্বার মধ্যে এখন আর পানিও নাই कान्ना सहयोग करते आलो किरण है बालू चिकचिक मन पानी दरवा पहाड़े देखे पानी मत कौड़ बेसातापे पर কারণ সন্তানের জন্য মা বড় পাগল আপনি আপনার অসুস্থ ছেলে অসুস্থের মতো দৌড়িতে নেই বাড়ির মধ্যে ডাক্তার নিয়ে যখন সন্তান সুস্থ তখন দেখেন আপনার পায়ের তলা ব্যথা করে কি ব্যাপার জামাতি তাকায় দেখেন কাদা কি ব্যাপার বলে সন্তানের খেলে কিছুই ছিল না মনে পথের কাদা লাগছে জামা নষ্ট নাই। মা ইসমাইলের জন্য পাগল চোখের দৌড় সপারে আর মারোয়াতে এত মজা লাগছে বলে হাজির দল তোমরা যারা হস করতে আসবা আমার হাজার পাহাড়ে দৌড় দিয়েছে তোমরা যদি দৌড় না আমি আল্লাহ তোমাদের কারো হাস কবুল করবো না বান্দার কাজ এত আল্লাহর কাছে পছন্দ এদিক দিয়ে ইসমাইল কান্না করে বাচ্চাদের কান্নার সময় পাও গুলো লাফালাফি করে পায়ের পানির সময়ানিরা শুরু হয়ে গেলেন নিবার করলেন শিশুটার ও পান করালে এবার পানিটাকে বাদ দিলেন ব্যবসায়ী দল ওই বাদ চলছে পানির প্রয়োজনে পানি খুঁজতেছে পানি পাই আমাদের পানি দেওয়া পানির ব্যবস্থা বাড়ি ঘর করা শুরু করলো বসতির ব্যবস্থা হলো তিনটা তোয়া ছিল পানি বসতিসলমান নবীর উম্ম এবার পানি পান করে এবার ইসমাইল আস্তে আস্তে বড় হতে শুরু হয় গেল ইসমাইল ছয় বছরে চলে গেল বহু বছর পরে ইব্রাহিমেরে করে স্বপ্ন দেখে নিজের কলিজার টুকরা প্রিয় বস্তু হজি করেন এক রাত দু ভাবে স্বপ্ন দেখছে फाइनले ग प्रिय चाहजा टुकड़ा इमर जबई कर आदेश आल्ला सुरिया रशीदिया मक्कारिम नौड़ा घोरानी बहु बसर पर ब्रहिमे देखे पारी अब कई मक्कार जंगल कोई घर कोई हाथेरा देखी चीनी ना ये ये ता देखे मेरे मध्य अनेक ऐलरा खेलते ब्रहिम खेल घोड़ा टाइम इस्माइल नाम सेले जाओ। भारी की बोले हाँ। बोले ना कि बोलो बोले हर घर कोई बोले उप एक छोट घर বলে ইসমাইল কোথায় ছেলেরা বলে ইসমাইল আমাদের ইব্রাহিম যখন দেখছি ইসমাইল ওই বয়াদায় ছয় বছরের মায়া নিয়ে একটা জোর দিছে ডাক দিয়ে ইসমাইল বাবায়া শিশু বাচ্চা ইসমাইল বাবা দি তাকে দেখতেছে ইসমাইল কোলে উঠতে চায় না বলে কেমি কে ইব্রাহিম কোলে নিয়ে কান্না করে বলে আমি তোর বাবা ইব্রাহিম এইবার সন্তানের কোলের মধ্যে যারা বলে কই তোমার মা কই বলে ওই আমাদের ঘর ইব্রাহিম নবী ঢুকলেন ছয় বছরের মিলন মেলা কান্নার বলে সময় নাই তাড়াতাড়ি ইসমাইলের সাজা মালিকের দাওয়াতে যাব সময় দাও আল্লাহর নবীর বিবি হাজেরা মনে করলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত ইসমাঈলের যে আল্লাহর আদেশ জবাই করবে হাজেরা বুঝতে পারেন নাই মনে করেন দুনিয়ার মালিকপদ দাওয়াত দিয়ে দুনিয়ার কোনো بادشاہই দাওয়াতে যাবে এইবার হাজেরা মনের আনন্দে ইসমাঈলের সাজাইলেন গোসল করাইলেন এমন ভাবে সাজায় পরাইয়া আনন্দ বড় আনন্দ बच्छा ही दावो। मोनेर मो जाओ एसमाइल पिछने पिछले रवाना बाबा इब्राहिम सामे मीना बजारे पथे जे चिंता ढुक धोखा दिया फेल करान दरकारोका दे महिला दिन नरम महिला धोखा दे हजरार घर किनारा गिया हजरा ইসমাইলের কই পাঠাও বলে মালিকের দাওয়াতে যায় পাশ এই কথা বলার পরে বলে না না তো জবাই করতে হাজেরা বলে চবা হয়তো সন্তানের কখনো জবাই দিতে পারে না শয়তন বলে আল্লাহ পাকের আদেশ আল্লাহর হইছে আজরা দেখ দিয়ে বলে শান ভেঙে যাও আমার আল্লাহ যদি তাহলে একটা স্মাইল না আল্লাহ যদি আমাকে হাজারো স্মাইল দেয় আমি আল্লাহর আদেশে সব রাজি হাজেরা কে যখন পারলো না শিশু স্মাইলের ধোকা দেয় পেছনে গিয়ে কই স্মাইল কই যাও বলে বাবার সাথে তোমাকে বাবায় চুরি নিছে জবাই করার জন্য ইব্রাহিম নবী বলে শান তাড়াতাড়ি কঙ্কর নিক্ষেপ কর এরকম তিন জায়গায় ধোকা দিছে তিনবার কঙ্কর নিক্ষেপ করস। আল্লাহ বলেন ও হাজি দল ইসমাইলার ইব্রাহিম যেই জায়গায় পাথর মাসি পুলিশে তোমরাও মারো যদি পাথর না মার কবুল হবে না ভাইরা আমার মিনা বাজারে হাজির হইয়া ইব্রাহিম নী চিন্তা করলেন আমার কেমন ছেলে আল্লা দান করলেন একটু পরীক্ষা করি কেমন ধৈর্য ইসমাইলে এবার বাবাই মিনা বাজারে হাজির হয়ে সবাই বলে বাবা হুকা ফুর আমি ঘুমে দেখলাম তোমাকে জবাই করতেছি বলে তোমার কি মত চিন্তা না করিয়া জবাব দিয়াবলে ভাল মা তোমার Allah Allah oh. Inshallah Allah Minasabiri oh. Ismail Balayabba Taratari Allah Radish Bawal Karan Amak Zabai Karan Inshallah Amin Dharjo Dharan Karir Rajon oh. কত দাম ইসমাইল এই কথা বলার ফাঁকে একটু কান্না করলে। চোখের পানি সেরে বলেন আব্বা মনে কোনো কোনটা যদি বাড়ি বৈশা বলতে হবে একটু মায়ের থেকে বিদায়ের সলাপ দিয়ে আসতাম কারণ ছয়টা বছর পর্যন্ত যে মা কত কষ্ট করে আমার বড় করছে আমার মা তো জানেন আমার মা মনে করছে হয়তো আছে। বাবা বাড়ির মধ্যে যদি বলতেন আমি মায়ের থেকে একটু বিদায় নিতাম আজকে বাড়ি যাওয়ার পরে হয়তো মা আমারে না পায়া কান্নায় ভেঙে পড়ুন তবে আপা বলেন নাই দুঃখ নাই তবে আমার রক্ত মা গুলো আমার মায়ের কাছে দিয়ে আমার মা স্মাইলের জন্য দোয়া করবে। বাবা আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন তবে জবাই করার আগে আমার হাতে পায়ে রশি লাগা ভালো করে বাঁধেন কারণ জবাই করতে গিয়ে যদি আমার হাত পায়ের না আপনার গায়ে লাগে তো বেয়া হবে আল্লাহ পেজার হয়ে যাবে কারণ আপনি মায়ার কারণে জবাই করতে পারবেন না আল্লাহ পেজার হয়ে যাবে না না তাড়াতাড়ি আমাকে রেডি করে দেন ইসমাইল শুয়া পড়লেন ই প্রহিন নবী ইসমাইলের গলায় ছুরি চালায় ছুরি চলতেছে কিন্তু ইসমাইলের প্রশম কাটে না ছুরিটারে পরীক্ষার জন্য এবার পাথরের উপর আঘাত করল দু সুরি চলতেই থাকবে এইবার ইসমাইল শুয়া পড়লেন আল্লাপাত অবস্থা ভালো খারাপ ইব্রাহিম রক্ত না লাগা পর্যন্ত इस्माइलर सारे अल्लाइल इब्राहिमर सुरचे लाग इल क्ति ना जिब्राहम्बानिया का ইব্রাহিমের সুরির নিচে দেওয়ার পর জবাই হল রক্ত হাতে লাগলো ইসমাইল দাঁড়ানো পার্শ্ব ইব্রাহিম নবী আবার ডাক দিস ইসমাইল আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে সুরিয়ে বলো তোর উপরে চলল না তারা আল্লাহ কাক দিয়া বলেন ইব্রাহিম না না আমি তোমার ধৈর্য অন্তরের পরীক্ষা করলাম তুমি পাশ করেছ ইসমাইলের জবাই করা তোমার মোহাম্মতের পরীক্ষা নিলাম জলদি করে বাড়ি যাও হাজরা কান্না করতেছি ইসমাইল ইসমাইল বলে তাড়াতাড়ি ফিরাই আর বলে আস মালিকের দাওয়াতে যাই হাদিয়া নেওয়া দরকার দুমবার গোষ্ঠ হাতিয়া নিয়ে যাও যা بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ না مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ সমর وَبَشِّرِ الصَّابِرِينَ সি टूपी माथा दिए रे भाई कत मानु दुपी वाला बोले गाली दे टूपी भाला टुपी माथाय दिले माथा गरम तुम्हारे कि बुद्धि ज्ञान ना ओलाया ग दाड़ी राखले नष्ट है पुरोपुरा लगे तुम कम बुझीना शांति पा स्वाधीनता पावे बयान देव कम बुझना तिल्लाक सम्मान शांति आल्ला दान्ला क्यों आज के धर्जर परिचय नामा দাড়িটা লম্বা করতে পারো না রে ভাই তোমার মতো দাড়িওয়ালা পা সব নামাজি রে পুলিশ বিডিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না নাই স্কুল কলেজ ভার্সিটির ছাত্র দাড়িওয়ালা নামাজি আছে না নাই কোটি টাকার মালিক ব্যবসা করে চাকরি করে অভাব নাই তুমি কেন পারবা না রে ভাই আমি বলব কপাল অর্ধেক পুরে নাই পুরাটাই পরে গেল কারণ দাড়ি কাটলে কোন বিলাভ নাই বরং বিজ্ঞানের থিওরি চোখের পাওয়ার চলে যায় চৌবন চলে যায় আজকে রাস্তার চৌবনের পোস্টার অনবির উম্ম কয়েকদিনের রক্তের গরমে মাস্তানি করো ভাই পাঁচ রক্ত নামাজ পড়ো দাড়িটা লম্বা করো রসুলের মতে চলো যদি তারি কাটলে চেহারা ভালো হয় এমন কোন দিন নেই যুবকের লাশের খবর নাই কয়েকদিন আর পাঁচবারে ভাই পানির নিচে বাসের নিচে গাড়ির নিচে ঘুমের বিছানায় যুবকের লাশ আল্লাহ নবির আদেশার গিলাপ ধরে আসো দাঁড়ি কাটার গুনালেখা বন্ধ নাই নামাজে দাঁড়াইছে গুনালেখা বন্ধ নাই বান্দা রাতে ঘুমায় দাড়ি কাটার বন্ধ নাই যারা পুরাটা কিলিন করে আর যারা ত্রাসের মতো রাখে দলের গুণা সমান। মালিক আল্লাহের মালিক আল্লাহ অনুরোধ করে বলি ও মধ্যে তার সালার মধ্যে ইসলাম নাই নিজের বিবির শ্বশুর বাড়ির মধ্যে পর্দার খবর নাই নিজের পৌয়ের ভাইয়ের চেহারা দিয়ে তাকাইলে দাঁড়ি নাই টুপি নাই অথচ নিজে দাবি করাবি আপনার ছেলে মানুষ হইলো কিনা আপনার মেয়ে মানুষ হইলো কিনা আপনার শ্বশুর বাড়ির মানুষ কিনা চিন্তা করলে তো নিজেই জাহাজ যাবেন কিনা সেই ভয় কথাগুলো কি তাইদের লোকেরে বলতেছি আমি আমাকে বলতেছি আপনি আপনাকে বলুন কয়েকজন আলেন তারা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যে আমার শ্বশুরের এলাকা বাবার এলাকা দাদার এলাকা নানার সব ইসলামের পরিপূর্ণ ভাইরা আবার নিজেদের দিয়ে তাকাও হেমো মিন আমাদের তো সিরিয়াল নাই আশরাফ আলী তার নবির নাম কেন কোটি টাকার মালিক ছিলেন নাকি না না তারা আল্লাহকে রাজি করেছে ইতিহাস কান্নার ইতিহাস ওতে বামার নবীর মহাপ্রতন্তরে ঢুকাও পাঁচ নামাজ দাঁড়ি টুপি ঠিক রাখতে হবে অন্তর যদি ভালো থাকে তোবার নিয়ত করে জীবনে দাঁড়িয়ে আল্লাহর দোয়া করেন তহবার নিয়তে জীবন যাবেন সারবেন না দাড়ি কাটবেন না অন্তর যদি ভালো হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে تک پی কান্না করে উপায়ে নাই সাতপুর এলাকায় এক যুবক দাঁড়িয়ে রাখছিল লাম্বা হয়েছে হঠাৎ করে দাঁড়িকাইটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে মা বাবা নিজের ছেলে বিবি কাউকে না পাগল আলো সব জায়গায় বেহাদুবি চলে না সব জায়গায় মাস্তানি চলে না আর যাদের নেন। নবীর আদর্শের দাড়িওয়ালা নামাজি বানা দেন ব্যবসা চাকুরি কামাই রুজিতে বরকান করেন মুসিবতের ধৈর্য ধারণের তা দান করেন সুন্নতওয়ালা জেন্দিগি দান সময় দেওয়ার তৌফিক দান করেন বলে না আমি আমার আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই আল্লাহ দেখতে পারে না এবার এমন ভাষায় বলে পীরতন্ত্র সিরিক পীরতন্ত্র শিরিক এই ভণ্ড এদেশে পীরের নামে কত ভণ্ডারি চলে এদের বিরুদ্ধে কেন ফতুয়া দিয়া ময় শ্লোগান দাও না চামড়া তুইলে ভালাই বেশি ভয় ওরে চামড়া তো তোদের আমরাও টুলতে পারি আমরাও টুলতে পারি তবে দেখছি এই বয়সে আল্লাহওয়ালাদের সাথে দেয় করে এত পর্যন্ত কারো শান্তি হয় নাই নিজের চোখে দাঁড় দেখছি এগুলি বললেও তো সারা আচ্ছা সহা যাবে পরিণাম ফল ভালো নয় আল্লাহ সাথে যারা দুশ্মনী করে আল্লাহ বলেন আমি তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়